আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল ওসলাত ও সাহবাইন আর্শকবৃন্দ আমরা আমাদের মূল প্রতিবাদ্য বিষয় সুন্নত অনুসরণ প্রতিবন্ধকতা ও প্রতিকার এ পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি তো আমাদের এই স্টুডিওতে আজকেও যথারীতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব শেখ এবং আপনাদের সাথে যথারীতি রয়েছে আমি হারুন হাসিন্দু আমাদের যে প্রথম পর্বে আলোচনা হল সুন্নত এ প্রসঙ্গে আরো বিস্তারিত একটু আলোচনা হওয়া প্রয়োজন সেটা হচ্ছে যে সুন্নত বলতে আমরা যেগুলি বুঝি যে আমলগুলি সুন্নত করণীয় এগুলির ভিতরে শ্রেণী বিন্যাস আছে তো এই প্রসঙ্গে আমি জনাব শেখ ইসু আবদুল মজির সাহেবকে আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি দৃষ্টিকোণ থেকে সুন্নতটা কী এবং কীভাবে কি করা যায় সুনতের বিষয়ে যথেষ্ট আলোচনা হয়েছে আমাদের ডক্টর মুসলিহদ্দিন সাহেব তিনি বুঝিয়ে বলেছেন যে সুন্নত যেটা লাই আকাবু আলা তর কীহি ওই হিসাব ও আলাফা ইলিহি যে এটা করলে পরে স্বভাব হবে এবং যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেজন্য কোনো একাবের কোনো ঈদ আসে নাই তবে তিনি বলেছেন আরও বলেছেন যে মহাজবা আল্লা তৃশন না কেউ যদি শূন্যদকে ছাড়ার উপরে অভ্যস্ত হয়ে যায় তখন তার উপরে আবার মহাকাবা হতেও পারে এবং শূন্যতে যেটার গুরুত্ব বেশি হিসাবে সুন্নতে বলছেন যে সুন্নতটা আপনার সাধারণত সুন্নত বলে জানি এগুলো যদি কেউ ছেড়ে দেয় তাহলে তাকে মানে দণ্ডবিধির আওতায় এনে শাস্তির হকম যদিও নাই কিন্তু সে তো একটা গুরুত্বপূর্ণ অংশ থেকে বঞ্চিত হচ্ছে সে সুন্দরটা ছেড়ে দেওয়ার কারণে প্রভুত কল্যাণ যেটা অনেক পেত অনেক তাই না কেউ যদি চলতে চায় তাহলে তার ফেল করার সম্ভাবনা খুব বেশি আর চল্লিশটা নাম্বার জীবন থেকে আগেই যদি বাদ দিয়ে দেয় জি সে কোন ভালো ছাত্রা বুদ্ধি পানো না এই যে বাবা মা কিছু বলতে পারবে না বা টিচার তাকে ধমক দিতে পারবে না এমন কিন্তু কথা নয় যে ৪০ নম্বর তুমি বাদ দিয়ে পড়াশোনা শুরু করলে কিংবা যদি ৪০ নম্বর কম পায় একশোর মধ্যে তাকে যে ভৎসনা করা যাবে না এমন কিন্তু কথা নয় আর মানুষের জীবনে ভালো রেজাল্ট করতে হলে আল্লাহর কাছে ভালো নম্বর পেতে গেলে তার একশো নম্বর সিলেবাস ধরে ফরজ অজেবসন্নত সবই করার জন্য যত্নবান হওয়া উচিত হ্যাঁ ধন্যবাদ উদাসীনতা আছে আর যে সুনানুল ফেতরা একটা বিষয় আছে যে সেটা আমাদের হয়তো মানে সোনানুল ফেতরা কি আমি একটু জানতে চাচ্ছি আরকি যে আপনারা যে কেউ বলেন সোনানুল ফেতরা সম্পর্কে সোনানুল ফেতরা সম্পর্কে হাদিসে আসছে যেমন দাড়ি রাখা মুষকে খাটো করা খাতনা করা তারপরে নক কেটে ফেলানো অন্যভাবে এই আঙ্গুলের জোড়াগুলি ভালো করে ধোয়া সোনানুল ফেতরা ফেতরাতে এর অন্তর্ভুক্ত তো এখানে ফেতরাত মানে হলো স্বভাবজাত তো স্বভাব হলো যে এই যে খাতনাটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা নিয়ে এখনও ভারতেও কিছু আন্দোলন মহিলারা করছে যে খাতনা না থাকলে তার বিরাট মুশকিল স্বামী স্ত্রী ও মুশকিল পেশাব করে যে ময়লা আবর্জনা যে জমে থাকলো এটা বিরাট মুশকিল এমনকি ডাক্তাররা বলছে যে তার প্যানিসে ওখানে ক্যান্সার হতে পারে এবং টিউমার হতে পারে তো মানুষের স্বভাব যে মানুষের স্বভাবজাত জিনিস এটা মানবিক হিসাবেই এটা মানুষ প্রত্যেক মানুষের প্রয়োজন কিন্তু স্বামী স্ত্রী বিরাট সমস্যা অনেকে পুরুষ আল্লাহ বানিয়ে দিয়েছেন কিন্তু খোকা কিন্তু ভিতরে বৃদ্ধ মানুষ কিন্তু উপরে খোকা সাজার চেষ্টা করছে দাড়ি মুশতেছে একদম খোকা সাজার চেষ্টা করছে আচ্ছা এই যে মানুষের ভিতরে এই যে সাইকেল পরিবর্তন এটা তো আল্লাহর একটা সুন্নত ওই যে কথাটা আমরা গত পূর্বে আলোচনা করেছিলাম যেটা আল্লাহর আল্লাহ যাকে কেমন করে মানুষ এইটার পরিবর্তন করায় পুরুষ নারী সাজে নারী পুরুষ সাজে এগুলি কি অবাক নয় এটা মানে সে নিজের অপদস্তটা নিজের উপর টেনে নিয়ে আসতেছে আল্লাহ তাকে বানিয়েছেন পুরুষ পুরুষ বানিয়ে তাকে সম্মান দিয়েছেন এখন সে মহিলা সাজার চেষ্টা করতেছে তার দান তার হিসা তার নিম্নগামী সে নিজে টেনে নিয়ে আসে অপমান অপদস্তা নিজে টেনে নিয়ে আসে ওখানে এই নারী এবং পুরুষের এখানে ওলামায়িকানদের মধ্যে একটা চমৎকার কেউ কেউ একটা ব্যাখ্যা দিয়েছেন যে দেখেন একটা গাছ গাছ তো দাঁড়ায় নিজের শক্তির উপরে কিন্তু কিছু লতা জাতীয় গাছ আছে যেই গাছগুলি ওই ওই শক্তিশালী গাছের উপরে ভর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভর করে উঠতে হবে এবং মাটিতেই গড়াগড়ি পারবে লাঞ্ছনা গঞ্জনা শিকার হবে আজকে হচ্ছে তাই আপনি বলতে চাচ্ছেন যে পুরুষ কেলার উপরে একটা ক্ষেত্র দিয়ে সৃষ্টি করেছে এবং নারীদেরকে ভিন্ন ক্ষেত্র দিয়ে সৃষ্টি করেছেন এবং পুরুষদেরকে বাহিরের যত আক্রমণ সবকিছু বাহিরের যত কিছু মোকাবেলা করার সুযোগ দিয়েছেন যদি অথচ যার তার পক্ষে উল্টানো সম্ভব নয় আলোচনা করা হচ্ছে আমার মনে হয় যে আলসালামের যুগে সাহাবাহাম আল্লাহ রসলের সোনাদ গুলি যেখানে যে জায়গাতে যেভাবে মেনে চলেছেন ওই দিকটা যদি আমরা অবলম্বন করি তাহলে যেমন আমি আর আরেকটা বিষয় হুকুম যেখানে আলোচনা যে যেখানে আল্লাহ রাসুল একটা হুকুম লাগিয়েছেন যেমন কাপড় পরিধান করা একটা সোনাদ এর একটা মানে সীমা আছে তরিকা পদ্ধতি আছে সেখানে যেমন যদি টাকরুরচে কাপড় যায় তাহলে আল্লাহ রসল সেখানে বলছেন যে ওই অংশটুকু জাহান নামে যাবে একটা সোননাথ এই অবহেলা করে আমি করলে না এটাই বলছিলাম এই জন্য আমি বলছি যে সোননাথের দিকটা আমরা যদি ওইভাবে বিশ্লেষণ করি যেভাবে সাহাবিরা মেনে চলেছেন অনেক আর বিষয় এখানে যে একটা সোননাথকে জায়গায় না করে যদি ওই জায়গায় আর বিষয় যেমন একটা স্বাভাবিক উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে মিলিয়ে দাঁড়াও কিন্তু গুরুত্বপূর্ণ বাণী আল্লাহ আজ্লা সাল্লাম আছে এই জায়গাতে যদি আবার ফাঁক হয়ে দাঁড়ায় তাহলে শয়তান ঢুকে পড়বে একটা বিষয় আর বিষয় হলো যে সোনাথ একটা জিনিস যদি আমুল না করি ওই জায়গা তার একটা যদি আসছে যে একদিন কিছু মুসল্লি গিয়ে এইভাবে সালাত আদায় করার পরে তারা ওই লাট্রায়ের বিষির যে। তাড়াতাড়ি এসে গেল এখনো নবীর বাসন বাঙে নাই হ্যাঁ কথাগুলো আসছে যে তার এখনো ব্যবহার্য বিষয়গুলো এখন স্পষ্ট আছে ইতিমধ্যে তোমার ধ্বংস নিয়ে আসলে তাহলে বুঝা যাচ্ছে যে কাসবি সালাতের পরে করতে হবে তার একটা পদ্ধতি আছে আল্লাহ রাসুল যে পদ্ধতি দিয়ে গেছেন কিন্তু অন্য পদ্ধতি গ্রহণ করে যে হংকার ছিল সেই অবস্থায় তখন বুঝে যাচ্ছে যে সোননাথকে আমরা সোননাথের গতিতে বা মেনে চলেছেন গুরুত্ব দিয়েছেন ওইভাবে যদি আমরা চোখে দেখি তাহলে কোনটা ছেড়ে দিব আর কোনটা বাদ কোনটাকে খুব হালকা মনে করে দেখি এই বিষয়গুলো হ্যাঁ এটা চমৎকার কিন্তু ওই যেটা বলা হয়েছিল আসলে সেটা হচ্ছে যে সমস্ত আমলগুলি আপনার সুযোগ হিসাবে সুযোগ দিয়েছে এই সমস্ত আমলের বেলায় যেগুলিকে আমরা স্নোত বলে জানি এগুলির বেলায় যদি ওই যে প্রশ্নটা যেটা আসছিল যে সে যদি কেউ না করে থাকে তাহলে তার ক্ষতি সে ধ্বংস নিজে ডেকে আমি জানা দেবী আপনারা দেখছেন বাংলা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 দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র ফিস টিভি বাংলায়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 জয়েন্ট ডক দেখুন সম্মানিত শবৃন্দ বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠান সুন্নতের অনুসরণ প্রতিবন্ধকতা অপতিকার। এই শীর্ষক আলোচনায় আপনাদেরকে আন্তরিক আলোচনা ছিল যে সুন্নত বলতে আমরা যেন মনে না করি যে এগুলি কিছুই না বরং রসুল জীবনটাই সুন্নত আপনি জীবনের কোনো ধাপে কোন অংশে আপনি যদি সার্থকতা লাভ করতে চান অনুসরণ করতে মোহাম্মদ সাল্লাই আলি সাল্লামকে আর তার কোনো কর্মটাকে আপনি ছোট মনে করে দেখবা দেখার কোনো উপায় এই যুগে যে ব্যক্তি সোননাথকে আঁকড়ে ধরে থাকবে আল্লাহুল বলেছেন যে আজরু হমসিনা শহীদ ওই ব্যক্তি আহ জন শহীদের মর্যাদা লাভ করবে উমর রাজা লানহ বসা ছিলেন তখন বলছেন ইয়ারসুল্লাহ এই পঞ্চাশ জন শহীদ কি আমাদের যুগের পঞ্চাশ জন না তাদের শশ যুগের শহীদ হওয়া পঞ্চাশ জন শহীদের মর্যাদা পাবে আদিসটির সনদ সহি এটা আপনার বলে দেওয়া ভালো এই তাবরানি আউসাত পাঁচ হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিসে সনদ সহি আর কি এটাতে প্রত্যেককে একটা জিনিস আমাদেরকে মনে রাখা উচিত যারা সোনাতদের উপরে আমল করব তারা একদিকে সোয়াব পাবো ওই সিও সোনের সোয়াবটা পাবো এরপরেও আমি যে মেনে চললাম এই সোনাদটা ধরে রাখলাম তারও একটা আলাদা সোয়াব আমরা পাবো এই যে মানুষের ভিতরে এই যে শেখেল পরিবর্তন এটা তো আল্লাহর একটা সুন্নত ওই যে কথাটা আমরা গত পূর্বে আলোচনা করছিলাম যেটা আল্লাহর সুন্নত আল্লাহ যাকে যেভাবে শেখ করেছে টেনে নিয়ে আসছে আল্লাহ তাকে বানিয়েছেন পুরুষ পুরুষ বানিয়ে তাকে সম্মান দিয়েছেন এখন সে মহিলা সাজার চেষ্টা করতেছে তার দানা তার খেসা তার নিম্নগামীতে সে নিজে টেনে নিয়ে আসতেছে অপমান অবদান নিজে টেনে নিয়ে ওখানে এই নারী এবং পুরুষের এখানে মধ্যে একটা একটা ব্যাখ্যা দিয়েছেন যে দেখেন একটা গাছ গাছ তো দাঁড়ায় নিজের শক্তির উপরে কিন্তু কিছু লতা জাতীয় গাছ আছে যে গাছগুলি ওই ওই শক্তিশালী গাছের উপরে ভরিয়ে দাঁড়িয়ে ভর করে উঠতে হবে এখন ওরা যদি বলে লতা জাতীয় গাছ যদি পানের গাছ যদি বলে যে আমি ওই লাঠি দাঁড়াবো আমি একাই দাঁড়াবো তাহলে মাটিতে লুটোপুটি খাবে তো বা জান্নাতের খুশরির কথা বলা হয়েছে কাজে সেটা আমরা সুনতের বিষয়ে আমরা পেতে পারি তো আমাদের এই আলোচনার প্রেক্ষিতে যদি আপনাদের কেউ আলোচনা করে দিতেন যে নামাজের ভিতরে সালাতের মধ্যে যে সন্ন্যত গুলি আছে যে মানে ওই সোনানের রাওয়াতি এটা গড়ে দিলে বা বলে দিলে ব্যাখ্যা দিলে আমাদের উপলব্ধি করতে পারতেন যদিও এটা মানে প্রাসঙ্গিক একটা আলোচনা আর কি যেটা রাওয়াতব বলতে আমরা যেটা বুঝি যেমন ফজরের সালাতের আগে আগের দুই রাখাত দুই রাখাত জি জি জি আর সালাতের আগে চার রাখাত জি দুই দুই রাখাত করে পড়াটাই ঠিক আসরে কিন্তু কোন আসরে নির্ধারিত সুন্নত রাতে সন্ন্যত নাই জি মা আচ্ছা এখানে আমাদের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে এই মসজিদে প্রবেশ করার সাথে সাথে আমাদের সামাজিক হয়ে গেছে মসজিদে গিয়ে বসে যাওয়া এবং সেখানে কিন্তু ছিলেন এক সাহাবি এসে বসে গেলে তাকে উঠে পড়িয়েছেন তাই না তাইলে এই যে বিষয়টা আমাদের প্রতি গুরুত্ব আরোপ করা হচ্ছে না এটা তো শুন্যতো খেলাফ হতে হতে আস্তে আস্তে তার উল্টা একটা দিক হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে মানুষ ডুবতেছে জানি মনে করতেছে আমার শুনছেন আর প্রশ্ন করলেন যে কারণটা কি তখন তিনি জবাবটা দিলেন এইভাবে যখনই আমি আজান দিই তখনই আমি দুই রকাত সালাতা দায়ী করি অথবা দুইটাই রেওয়াত আর কি যখনই আমি অজু করি তখনই দুই রাখাত আমি সালাতা দায়ী করি এই কথা বলার পরে ওয়ালিল্লাহি আলাইয়া হয়তো আল্লাহ রব্বুল আলম এই জন্য এটা করেছেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম বললেন বি হিমা বিলাল সে যেন না বসে হাত না পড়েন আচ্ছা পরিষ্কার বলেছেন বা ইনাকুল্লি আজানাইন এখানে আসছে যে এই আজানাইন মানে আদানের কথাও বলা হয়েছে এবং পরিষ্কার করে মগরীবের কথা তবে এখানে অবশ্য ওলামাইকার দিমত আছে আউকাতুল মানহিয়ার ব্যাপারে তো ওখানে জাওয়াতুল আসবাব যেগুলি জাওয়াতুল আসবাব এর ব্যাপারে আউকাতুল মানহিয়ার ধরে না যেমন উজু করলাম তাই আমাকে দুরাকাত পড়তে খাস যখন উজু করব তখন পড়বো মসজিদে তোমাদের মধ্যেকার যে কেউ যখনই মসজিদে ঢুকবে হাদিসের শব্দটা এরকম ইজা দাখালা আহাদু কুমুল মসজিদা তোমাদের মধ্যে যে কেউ যখনই মসজিদে ঢুকবে ওই জন্য অধিকাংশ ওলামাই কেরামগন কোন কোনো কোনো দিন এটার একটু আপনার সূর্য ডুবার সময় সূর্য উঠার সময় এবং সূর্য যখন মাথার উপরে থাকবে এই তিনটা নিষিদ্ধ সময় এটা যতটুকু পারা যায় বেঁচে থেকে এখানে হারুন সাহেব এখানে আনুবাস যে ব্যক্তি বেলা টুকালে মধ্যে কিছু ছাড় আছে আগে যদি তখনই তার টাইম যেহেতু ঘুমের কারণে রুফিয়াল কালামা জি ধন্যবাদ আপনি যে কথা বলছিলেন শুধু দর্শক বৃন্দ আমাদের আলোচনার ভিতরে যেটা ফুটে উঠলো যে এটাকে কোনো অবস্থাতেই অবহেলা করা যাবে না এবং গুরুত্বের সাথে আদায় করতে হবে আর বিশেষ করে যেটা বলা হচ্ছে যে আপনার তিনটি নিষিদ্ধ ওক্ত এই নিষিদ্ধ ওক্তের মধ্যে শূন্যত পড়া প্রসঙ্গে যেটা আসছে তাহিয়াত মসজিদ বা দখুল মসজিদ যেটাকে বলি মসজিদে প্রবেশ করে দুই রেখাত নামাজ উজু করলে দুই রেখাত নামাজ এই অবস্থায়ও যেহেতু ইজা শর্ত আসছে তখনই তিনি এর মধ্যেও পড়তে পারবেন শুধুও দর্শকবিন্দু আমরা কিন্তু প্রাণবন্ত আলোচনা চলছিলো শূন্যত নিয়ে আজকেরই অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং এই পিছটি বাংলার পক্ষ থেকে আমাদের আজকের অতিথিবৃন্দ যথাকর্মী জনাবুল মজিদ জনাব শেখ মুজর মহসিনউদ্দিন জনাব শেখ আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ورحمة الله وبركاته জান কতটা ইসলামের সাথে সঙ্গতিশীল অনুগতার কল্যানের জন্য তারা বলছে সন্তান বাড়াও অপর মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা উন্নতি সাধনের জন্য মানুষ যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ এটা অনেকগুলো দিকে হয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাজাক بن یوسف شیخ খান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর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 জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নাম্বার এক থেকে আহাদ বলো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 क्षी नन तृत्य हलो लामिद पलाम जन्म नें